আল্লাহর কসম দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি তুমি কোন অবস্থায় মৃত্যু বরণ করতে চাও তুমি মৃত্যু বরণ করতে চাও করতে বরণ করতে চাও বিশিষ্টতা বেয়ী আমের ইবনে আব্দুল্লাহ রহমি তিনি মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় সায়িত ছিলেন এমন সময় মসজিদের মিনার থেকে আজান ভেসে আসলো মুওয়াজ্জিন হাইয়া আল সালাহ সাদাহ বলে নামাজের দিকে ডাকতে লাগলো মোয়াজ্জিনের আজান শোনা মাত্রই তিনি তার পাশের লোকদের বললেন আমার উভয় হাত ধরে আমাকে মসজিদে নিয়ে চলো লোকেরা বললো আপনি তো অসুস্থ আপনি কেন মসজিদে যাবেন ইসলাম তো আপনাকে ঘরে নামাজ পড়ার সুযোগ দিয়েছে তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন বলছি এটা আমার দ্বারা সম্ভব নয় লোকেরা তার উভয় হাত ধরে তাকে মসজিদে নিয়ে গেল তিনি মাগরিবের জামাতে অংশগ্রহণ করলেন ইমামের সাথে সাথে তিনি রুকুতে গেলেন আর এই রুকু অবস্থায় আল্লাহর সামনে মাথা নত তার পুনরুত্থানটা কোন অবস্থায় পাবে আলিম আমাদের জাতি তোমরা সকলেই দাও এবং তার উপর এবং তোমাদেরকে অবস্থাটাই না হবে যেদিন তোমাকে কাফনের কাপড় পরিধান করা হবে সেই সময়টা কতই না কঠিন হবে যেদিন তোমাকে নির্জন অন্ধকার কবরে কি রেখে আসা হবে সেই মুহূর্তটা কতই না ভয়াবহ হবে মৃত ব্যক্তিকে গোসল করা তো এমন একজন লোক বর্ণনা করেন যে একবার গোছল করানোর জন্য আমার কাছে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো আমি যখন সে মৃত লাকে গোছল করানোর জন্য এতটাই ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে যে আমি এক মুহূর্তেও সেখানে দাঁড়াতে পারলাম না আমি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম বের হয়ে আমি দেখতে পেলাম একজন লোক দাঁড়িয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এই মৃত ব্যক্তি আপনার কি হয় সে বললো আমার ছেলে আমি তাকে জিজ্ঞাসা করলাম মৃত ব্যক্তির এই ভয়াবহ অবস্থার কারণ কি তার পিতা জবাব দিল এই অবস্থার কারণ হচ্ছে সে নামাজ পড়তো না এই অবস্থার কারণ হচ্ছে সে কখনোই নামাজ পড়তো না তখন আমি তাকে বললাম এই ব্যক্তিকে গোসল করানো আমার পক্ষে সম্ভব নয় আপনারাই তাকে গোসল করান আর যে ব্যক্তি নামাজ পরে না ইসলামে তার বিধান মারা যাওয়ার পর তাকে গোসল করানো হবে না তাকে কাফনের কাপড় করানো হবে না তার জানাজ আদায় করা হবে না তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না বরং তাকে কোনো এক বিরান ভূমিতে নিয়ে যাওয়া হবে কোনো এক মরুভূমিতে নিয়ে যাওয়া হবে সেখানে একটি গর্ত খনন করে তাকে উপর করে ফেলে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে কেউ ভাই একটু চিন্তা করুন আপনি কি এমন মৃত্যুর জন্য প্রস্তুত রিমি কুস্ল গৌরচিত সাল হাকি কচু يذهب